created with free version for non-commercial use. Goshul Faroz hawaar chothur to karan hachchhe haaj maashikiritu hawaa ebang tarpare bando hee jawaan. Bando hee goshul faroz hae. Aar pancham karan hachchhe? Nefas, nefas, ashaa nefas bando hawaa? Bando haa. Nefas bando haa, kar nefas asho loo. Batcha bhoom ishtho helo. Takkhan goshul faroz, dhukhi goshul kare kvarvigi. Abad rakta ashti yach. nefas bando hee chhe. Kodod dene nefas bando কিছু বলছেন না যে বিদির খবরটাও নেন না যে তোমার অতটা কখন বন্ধ হইলো আশ্চর্য কথা আপনার দেশে থাকার খবর নেন না আপনার খবর নিতে আছে আর আপনার খবর নিতে হবে না যে তোমার বিরটি কখন বন্ধ হইলো না হইলো আপনার দায়িত্ব নেই হতে পারে আর অধিকাংশ মহিলা কিন্তু আমাদের দেশের রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু মগজে রক্ত বন্ধ হয়ে গেছে চল্লিশ কিচ্ছু পড়ে না কুফরের অবস্থা দিন কারচর যেমন তেমন কথা নাই আপনি একজন স্বামী হিসাবে কেমতে ফাঁসবেন একজন মেয়ের বাপ হিসাবে ফাঁসবেন হ্যাঁ একজন মহিলার বড় ভাই হিসেবে ফাঁসবেন আপনি জানাইতে পারেন এবং স্ত্রী জানাতে পারবেন আর যদি সরাসরি না জানাতে পারেন তা আপনার স্ত্রীর মাধ্যমে জানাবেন এমন মহিলা যাদেরকে অথবা আজাকে দিয়ে জানাতে পারেন ওইভাবে জানাবেন ইত্যাদি তো কথা হচ্ছে যে যখন নেফাসের রক্ত বন্ধ হবে তখন গোসল ফরজ হবে রক্ত বন্ধ হওয়ার সর্বনিম্ন কোন সময় সীমা নেই কতদিন ছেড়ে থাকবে চল্লিশ দিন ৪০ দিন পরেও আরো চলছে রক্ত তখন কি করবে তখন ধরে নেবে যে এটা রোগের কারণে রক্ত আসছে এটা আর নেফাস নয় রোগের কারণে যে রক্ত আসে তার নাম হচ্ছে রোজা শুরু করে দিবে রমজান মাস যদি থাকে এইভাবে চলবে মনে হচ্ছে যে এই মশলা গুলি আপনাদেরই জানা নাই তো আপনাদের বিবিরাই বা কি জানবে মু হ্যাঁ বলতে গিয়ে এক দুজন বলছেন তারপর চল্লিশ দিন চল্লিশ দিন করছেন হ্যাঁ তার জানা নেই জানা নেই আমদাজি বলবো না ঠিক না তাহলে কি অবস্থা চিন্তা করেন অথচ আপনারা অধিকাংশ বিবাহিত রক্ত বন্ধ হইলে তাহলে দুটো হয়ে গেল কারণ তাই না মহানাল এর সাদ করে তাতাহরনা যে শুরুতে পাঠ করছিলাম হাইজ সম্পর্কে আর হাইজ আর নেই হুকুম হাইজের রক্ত বন্ধ হইলে যেমন সেই রক্ত বন্ধ হইলেও গোসুল ফরজ হয় অতঃপর যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে পবিত্র হয়ে যাবে না পবিত্রতা অর্জন করে নেবে তার মানে গোসল করে নেবে একতা সালনা ছিল আয়াত আয়াতে গোসুল শব্দ নেই ততাহর হয়েছে ওর ব্যাখ্যা কি তা শোনেন হাদিস আছে কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে মহিলাদেরকে সাহাবিয়া দের কে ফটু দিয়েছিলেন বলেছিলেন যে সব মহিলাদের খুব বেশি বেশি পরিমাণ রক্ত আসতো মানে মা ঋতুর সাথে রক্ত আরো আসতেই আছে সাধারণত ছয় দিন সাত দিন হয় না দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন গোটা মাস ধরে রক্ত থাকছে যাদের ইশতেহাজা হয়তো এই ধরনের বেশ কিছু কয়েকজন সাহাবিয়াত মহিলারা ছিলেন যাদের হয়তো তাদের মধ্যে কোনে এক মহিলাকেই ফতুয়া দিয়েছিলেন আর একাধিক তাকে জিজ্ঞেস করা হয়েছে মহিলাদের পক্ষ থেকে আকবাল যখন মাসিক ঋতু আসবে তখন তুমি কি করো সলাথ নামাজ ছেড়ে দাও নামাজ কি করতে হবে ছেড়ে দিতে হবে মাফ না কাজা করতে হবে আর আদব শেষ হয়ে যাবে চলে যাবে মানে শেষ হয়ে যাবে তখন কি করো গোসুল করো ওয়াসালি আর সালাত রাহুল বখারি হাদিস বখারিতে রয়েছে অন্য হাদিসে কিতাব রয়েছে